এই আলোচিত হবে পৃথিবীর পর্ব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 বিশাল এক সামরিক জোটকে পরাস্ত করার মাধ্যমে স্নায়ুযুদ্ধে মুসলিমরা যোজন এগিয়ে যায় আরবের রাজনৈতিক শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে আর কোন অভিযান পরিচালনা করার মতো সাহস বা মনোভাব হারিয়ে ফেলে মুসলিমদের বিরুদ্ধে এটাই ছিল কোরআজের সর্বশেষ আক্রমণ ব্যাপারটা এমন ছিল না যে তারা মুসলিমদের প্রতি হয়েছে বরং যুদ্ধে হেরে গিয়ে তারা মনোবল হারিয়ে ফেলে তাদের শক্তি কমে যায়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 বলা যেতে পারে খন্দকের যুদ্ধের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কৈশোর থেকে যৌবনে পদার্পন করল তবে আজকে আমাদের পর্বে আমরা কোন প্রকার জিহাদ বা রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করব না আজকের পর্বে আমরা রসল সাল আলীউআসালামের একটি বিয়ে নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে জৈনা ব্রাদ আনহুর সাথে বিয়ে এ বিয়ে নিয়ে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে এই কারণে যে এই বিয়েকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষীরা চরিত্রে কালিমা করতে চায় আমরা বলেছি। যে দুটো বিয়ে নিয়ে ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি সমালোচনা করে সেগুলো হচ্ছে আয়স আনহা এবং জাইনাব আনহার সাথে বিয়ে এই দুটো বিয়েই সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়েছে আজকের পর্বে আমরা জাইনব্রাদহার সাথে নবীজ সাল্ল আলি আসলামের বিয়ের কাহিনী এবং এই কাহিনীর সাথে সম্পর্কিত যাবতীয় আগের ও পরের বিষয় নিয়ে আলোচনা করব ইনসা আল্লাহ সম্পর্কে তার পুরো তিনি ছিলেন প্রথম যুগের একজন মুসলিমা সম্ভ্রান্ত পরিবারের এই নারী ছিলেন জাহাসী বিন রিবাব এবং আমিনা বিনতে আব্দুল মুতালিবের কন্যা উহুদের একজন শহীদ আবদুল্লা বিন জাহাসের ঘটনা আমরা আলোচনা করেছি জাইনাব ছিলেন তাঁরি বোন সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন রসল্লা আলি আসলামের ফুপাত বোন মদিনায় একদম প্রথম দিকে যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জাইনাব তিনি তাঁর তাকওয়ার জন্য পরিচিত ছিলেন তিনি দিনে রোজা রাখতেন রাতে সালাতে দাঁড়াতেন পা ব্যথা হয়ে যেত তবু সালাত ছাড়তে চাইতেন না আর তার অন্তর ছিল উদার দান করতেন হাত খুলে তার দানের চমৎকার একটা বর্ণনা দিয়েছেন মা আয়সার দানহা সতীন হিসেবে আয়েশার সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন জাইনাব আনহা। কিন্তু জাইনব এতই গুণী একজন নারী ছিলেন যে খোদ আয়েশাও তার সতীনের প্রশংসা না করে পারেননি আয়শা জাইনাবের ব্যাপারে বলেন তার বিচারে জাইনাবের মতো অসাধারণ আর কোনো নারীকে দেখিনি তাকোয়া বল সত্যবাদিতায় বল তিনি ছিলেন সেরা আত্মীয় স্বজনের প্রতি তার যে দর ছিল তেমনটাও আর কারও মাঝে দেখিনি দান করার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়েছিলেন দান করার সময় কখনও নিজের কথা ভাবতেন না এভাবেই আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন এই বান্দি হ্যাঁ দোষ বলতে একটা দোষ তার ছিল চট করে রেগে যেতেন প্রচণ্ড রেগে যেতেন তবে সেই রাগ কখনই খুব দীর্ঘক্ষণ স্থায়ী হতো না জাইনাবের দানশীলতা নিয়ে একটা মজার গল্প আছে আয়সারাদিন ওয়ানহা বলেন একবার রসল সাল্লাস্লাম আমাদের বললেন তোমাদের মধ্যে যার হাত সব চাইতে লম্বা সেই সবার আগে আখিরাতে আমার সাথে মিলিত হবে এই কথা শুনে তারা সবাই নিজেদের হাতের দৈর্ঘ্য মাপতে শুরু করে দিলেন দেখা যাক কার হাত বেশি লম্বা আসলে হাত লম্বা বলতে রসল সালু আলী আসলাম বুঝিয়েছিলেন কে কত বেশি সাদাকা করে বিষয়টি বুঝতে পেরে আয়স আনহা বলেন আমাদের মধ্যে সবচাইতে লম্বা হাত ছিল জাইনবের রসুল্ল সাল আলী আসলামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সাদাকা করতেন জাইনব রাদহা আল্লাহ রসুল্লাহু আলি আসলামের এই কথাটিও সত্যি হয় রসুল্লা সাল্লা আলী মৃত্যুর পর উমিনদের মধ্যে চাইলেন তার এই হুপাত বোনকে পালক পুত্র জাইদ এবং হারিস এর পেছনে একটা কারণ ছিল তৎকালীন আরবে বংশমর্যাদায় পার্থক্য থাকলে বিয়ে না জাইদ অতীতে ছিলেন একজন দাস রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং পালক পুত্র হিসেবে গ্রহণ করেন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 কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয় ভিন্ন কোন সিদ্ধান্তের অধিকার থাকবে না যে আল্লাহ ও তার রসুলের আদেশ অমান্য করে সে তো প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয় সুরা আল আহসাব এই আয়াত নাজিলের পর জাইনা বিনা তর্কে হয়ে গেলেন তিনি আল্লাহ সন্তুষ্টের জন্য জাই দেবেন হারিসাকে বিয়ে করেন যদিও মাক্কী জীবনে জাই দেবেন হারিসার ব্যাপারে আমরা আলোচনা করেছি ঘটনার এই পর্যায়ে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 বদর ওহুধ খন্দক গুরুত্বপূর্ণ সবগুলো যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন নিজে সন্তানতুল্য দায়িত্ববান সাহসী এই যুবককেই রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম তার হুপাত বোন জাইনবের জন্য পছন্দ করলেন বংশমর্যাদায় দুজনের মধ্যে জাইনাব এগিয়ে থাকলেও দিনদারিতা চরিত্র আর তাকোয়ায় দুজনই ছিলেন অনেক এগিয়ে তাই বংশের কারণে উঁচু বা নিচু চোখে দেখার যে আরবদের প্রথা ছিল সে প্রথাকে ভেঙে দিতে আল্লাহ রসুল্সাল্লু আলী আসস্লাম তার পরিবারে দুই সদস্যকে বেছে নিলেন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 নিজের ছেলের মতো তিনি তাকে মানুষ করেছেন তিনি সেই একমাত্র সাহাবি যার নাম আল্লাহ তালা কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন জাইদের মৃত্যুতে রসুল্লাহ সাল্লু আলিম প্রচন্ডভাবে ব্যথিত হয়েছিলেন এমনকি রসুল্লাহ সাল্লু আলী আসসালামের মৃত্যুর পর যখন খলিফা নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল একজন সাহাবি বলেছিলেন আজ যদি জাইদ বেঁচে থাকতেন তাহলে আমরা জাইদকে ছাড়া আর কাউকে চিন্তা করতাম না অন্যদিকে জায়না বলছিলেন একজন মুতাকি মুসলিমা এর পরেও দুজনের দাম্পত্য জীবনে খাপ খায়নি এটা মোটেও অস্বাভাবিক কোন ব্যাপার নয় অনেক ভালো দুজন মানুষের একসাথে হৃদয় মিল না হতেই পারে বিচ্ছেদের আগে জাইদ রসুল্লাহ আলিউসলামের কাছে মাঝে মাঝে এসে অনুযোগ করতেন যে তাদের সংসারে ভালোবাসা নেই রসুল্লাহসাল্লাহু আলহাসাম জাইদকে ধৈর্য ধরতে বলতেন বলতেন আল্লাহকে ভয় করো। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে সংসার টিকল না তারা দুজনেই সংসার না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিলেন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 সত্যিকারের পিতা পুত্রে যেমন সম্পর্ক সেটাই তাদের উপর প্রযোজ্য হত কিন্তু ইসলামে আল্লাহ বলেন জাল অবুম লু বিশ্ল فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما الله تومى در بشو بطر كه تومى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 দুই পালক পুত্রের তালাক স্ত্রীকে বিয়ে করতে কোন সমস্যা নেই এটি সামাজিক কুপ্রথা মাত্র আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ আলী জাইদ এবেন হারিসাকেই বিয়ের প্রস্তাব নিয়ে জাইনাবের কাছে পাঠান ইবেন হাজার আল্লাহ কালানি রাহিমাহুল্লাহ এই বিয়ের প্রস্তাব নিয়ে জাইদকে পাঠানোর ব্যাপারটাকে হিকমা হিসেবে উল্লেখ করেছেন যাতে মুনাফিক আর অজ্ঞদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয় যে রসুল্লাহসাল্লু আলি আসলাম জায়দকে বাধ্য করেননি জায়নাবকে তালাক দিতে তালাক দেয়ার প্রক্রিয়াটা একান্তই তাদের ব্যক্তিগত দাম্পত্য সমস্যার কারণে সংঘটিত হয়েছিল এই বিএনএ এবং জাইনাব আর আল্লাহ রসুলসাল্লাহ আলী আসলামকে ঘিরে বেশ কিছু কাহিনী ঘটে কাহিনীগুলো রটায় সে যুগের মুনাফিকরা আর এই যুগের ইসলাম বিদ্বেষীরা এই ঘটনাকে পুঁজি করে রসুল্লাহু আলী আসলামের চরিত্র হননের চেষ্টা করে এই কাহিনীগুলো এতটাই বিস্তৃতি লাভ করে যে প্রাচীন কিছু ইসলামী তফসির ও ইতিহাসের বইগুলোতে সেই কাহিনীগুলো জাগা করে নেয়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 যেন তিনি জাইনাবকে বিয়ে করে নিতে পারেন এই ব্যাখ্যা অনুসারে জাইদ রসুল্লা সাল্লু আলী আসলামের এই দুর্বলতা আজ করতে পেরেছিলেন তাই তিনি জাইনাবকে তালাক দিয়ে দেন এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টের ব্যাখ্যা দ্বিতীয় মতটি হচ্ছে জাইনাবের প্রতি রসুল্লাহ সাল্লাহু আলিহাস্লামের দুর্বলতা ছিল কিন্তু তিনি বিষয়টা গোপন রেখেছিলেন পারস্পরিক বনিবনা না হওয়ায় জাইদ জাইনাবকে তালাক দেন এই মতটি কিছু প্রাচীন তফসির গ্রন্থে পাওয়া যায়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 তাই তিনি জাইদকে তালাক দিতে বলেছেন যেন জাইনাবকে বিয়ে করতে পারেন এর জবাব হচ্ছে আনহা নতুন কেউ নন আল্লাহ অনেক আগে থেকে জাইনাবকে চিনতেন তখনও হিজাবের আয়াত নাজিল হয়নি তিনি জাইনাবকে আগেই দেখেছেন বিয়ে করতে চাইলে তিনি আগেই জাইনাবকে বিয়ে করতে পারতেন আর রসুল্লাহ সাল্লু আলী আসালাম নিজেই চেয়েছেন জাইদের সাথে জাইনাবের বিয়ে হোক তাদের সংসারে যখন বনিবনা হচ্ছিল না তখনও আল্লাহ রসুল্লা জাইদকে বার বার বলেছেন যেন তিনি সংসার করার চেষ্টা চালিয়ে যান তিনি যদি জাইনাবের প্রতি আগ্রহী থাকতেন তিনি আগেই তাকে বিয়ে করে নিতে পারতেন তিনি সেটা করেননি তিনি যদি জাইনবের প্রতি আগ্রহী থাকতেন তাহলে জাইদকে বার বার সংসার চালিয়ে যাবার উপদেশ দিতেন না কাজেই তাদের এই সমালোচনা পুরোপুরি ভিত্তিহীন অবান্তর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 দ্বিতীয় ব্যাখ্যাটি হল রসুলের জাইনাবের প্রতি দুর্বলতা ছিল এর প্রমাণ হিসেবে বেশ কিছু হাদিস উপস্থাপন করা হয় এই হাদিসগুলোর একাধিক আছে। এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ঘটনাটা উল্লেখ করা হয় সেটা হল একদিন রসুল্লা আলিয়া জায়দ এ হারিসের বাড়িতে গেলেন তখন পর্দার বিধান নাজিল হয়নি জাইদ বাড়িতে ছিলেন না জাইদের স্ত্রী জাইনাব দরজা খুলে রসুল উল্লাহ সাল্লা আলাইসলামের সাথে কথা বললেন সেখানে জাইনাবকে দেখে রসুল্লা আকৃষ্ট হলেন অনেকের দাবি হলো তারই ফলাফল হিসেবে পরবর্তীতে আগ্রহী তাই তিনি জাইনবাবকে এই ধরনের হাদিস একাধিক আছে যেগুলো পড়লে মনে হতে পারে যে জাইনাবকে দেখে রসুল্লাহ সাল্লাহু আলী আসলামের ভালো যায় এবং তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কিন্তু এই হাদিসগুলো তিনটি কারণে গ্রহণযোগ্যতা পায় না প্রথম কারণ হলো।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 ए बार आशा जा प्रसंगे की बोले सुर अहब अल्लाह बोलो অংশি কাল জি নোঃী নি وتخشى الناس والله চল্লাহু আহ تخشاه কবহরি فِي أَزْوَاجِ আলল মুখলা খুনা আলল মুম وَكَانَ কবৌ মিনহু ন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 যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহর আদেশ কার্যকর হয়ে থাকে সুরা হচ্ছে আয়াতের এই অংশ আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনীদের ভয় করছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত এই অংশে আল্লাহ রসুসাল্লা আলিয়াস্লাম কি গোপন করছিলেন বিতর্ক এই বিষয় নিয়ে।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 তা ভেবে ভবিতব্য এই ঘটনার কথা গোপন করেছেন কাজে আমরা বোঝার চেষ্টা করব কি গোপন করেছেন তার অনুভূতি নাকি ভবিষ্যতের একটি ঘটনা আল্লাহ আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন এর সবচেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল বাগাওয়াই তিনি বলেছেন আল্লাহ এখানে বলেছেন রসুল্লাহ সাল্লাহু আলি ইসলাম একটা বিষয় গোপন করেছেন আল্লাহ বলেছেন তিনি সেটা প্রকাশ করে দেবেন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 আল্লাহ বলেছেন যা গোপন করা হয়েছে তা তিনি প্রকাশ করে দেবেন আল্লাহ কখনো তার অঙ্গীকার ভঙ্গ করেন না আমরা যা দেখি তা হল আল্লাহ তাল্লাহ নবীজির সাথে জয়নবের বিয়ে হওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করেননি যদি জৈনবের প্রতি নবীজির দুর্বলতা থাকত তাহলে আল্লাহ সেটা প্রকাশ করে দিতেন এ থেকে প্রমাণ হয় যেই কারণে নবীজিকে তিরস্কার করা হয়েছিল সেটি হচ্ছে তিনি জাইদকে বলেছিলেন তোমার স্ত্রীকে সাথে রাখো অথচ তিনি জানতেন জায়দের স্ত্রী তার স্ত্রী হবে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 এই বিষয়টি তিনি গোপন করেছেন তিনি তার দুর্বলতা গোপন করেননি কে ঘিরে যেসব গল্প ফাদা হয় প্রসিদ্ধির এবং ইতিহাসবিদ এবীচীন মনে করেননি তিনি তার কিতাবে বলেই দিয়েছেন অমুক অমুক এই বিষয়ে কিছু বর্ণনা করেছেন যেগুলো সহি নয় এখানে আমরা এগুলো উল্লেখ করতে চাই না কেন সেটাও আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন তিনি মানুষ কি ভাববে এটা নিয়ে ভয় পাচ্ছিলেন আমরা আগেই বলেছি আরব সমাজে পালক পুত্রকে নিজের পুত্র হিসেবেই ধরা হত নিজের ছেলের মতো পালক পুত্ররাও সম্পত্তির ভাগ পেত তাদের পালক পিতার কুনিয়া ধরে ঢাকা হত যা আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিলের মাধ্যমে রহিত ঘোষণা করেছেন কিন্তু পালক পুত্রের অবস্থান ইসলামে দশজন দিনী ভাইয়ের মতো এই বাস্তবতা আরও শক্তভাবে মানুষের মনে গেঁথে নেয়ার জন্য আল্লাহ ইচ্ছে করলেন রসুলের সাথে যাতে মানুষ ভালোভাবে আলহামের জন্য এটা কিছুটা বিপ্রতকর পরিস্থিতি ছিল যে কারণে তিনি ব্যাপারটা প্রকাশ্যে আনেননি যতক্ষণ না আল্লাহ নিজে আয়াত নাজিল করে জাইনাবের সাথে বিয়ের ঘোষণা দেন উস্তাদিম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 বেশি অধিকার রাখেন যে তুমি তাকেই ভয় করবে সমাজের মানুষ কি বলবে এটা ভেবে আল্লাহ রসুল সাল্ল আলি আসলাম ভয় পাচ্ছিলেন আর এজন্য আল্লাহ তাকে নিন্দা করেন যদি আল্লা রসুলসাল নিজে কোরআন লিখতেন তাহলে তিনি নিজের লেখা কিতাবে নিজের নিন্দা বা সমালোচনা করতেন না কারণ একজন মানুষ কখনই প্রকাশ্যের লজ্জায় বা অস্বস্তিতে পড়তে চায় না কিন্তু এই আয়াতটি ছিল রসুল্লাসাল্লাহু আলিহাস্লামের জন্য কিছুটা অস্বস্তিকর কেননা এখানে আল্লাহ মৃদু ভাষায় তাকে তিরস্কার করেছেন এই প্রসঙ্গে মা আয়সার একটি চমৎকার মন্তব্য এখানে যদি আল্লাহ রসুল আনের কোন আয়াত গোপন করতেন তবে তিনি তাকে নিন্দা করার এই আয়াতটি মানুষের কাছে গোপন করতেন যাই হোক অবশেষে রসুল্লাহ সাল্লাহ আলি আসলামের সাথে জাইনাবের বিয়ে হল ওয়ালিমা হল প্রায় তিনশ জন অতিথিকে আপ্যায়ন করা হলো ওয়ালিমার অনুষ্ঠানে ওয়ালিমার অনুষ্ঠানে কি হয়েছিল তার একটি বিস্তারিত বর্ণনা পাই সহি মুসলিমের একটি হাদিসে আনাসবেন মালিক রাজহ বর্ণনা করেন রসুল্লাহ আলী আসলাম জাইনা বিন্দের জাহাজকে বিয়ে করলেন এবং তার পরিবারের কাছে গেলেন আমার মা উম্মলাম রাজ আনহা হায়েস অর্থাৎ খেজুর চর্বি আর দুধে তৈরি একটি খাবার তৈরি করেছিলেন এবং সেটা একটা ছোট পাত্রে রেখে আমাকে বললেন আনাস এটা রসুল্লু আলি আসলামের কাছে নিয়ে যাও এবং তাকে বলো আমার মা আপনার খেদমতে এই খাবার পাঠিয়েছেন এবং আপনাকে সালাম পৌঁছেছেন আরো বলবে যে তিনি বলেছেন ইয়া রসল্লাহ আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটা অতি সামান্য আনাসর আহু বলেন আমি হায়েস নিয়ে রসুল্লাহ সাল্লু আলহামের কাছে গেলাম এবং বললাম ইয়া রসুল্লাহ আমার মা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য এটা অতি সামান্য তিনি বললেন এটা রাখো তারপর বললেন যাও অমুক অমুককে দাওয়াত দাও আর সেসব লোককে দাওয়াত দাও যাদের সাথে তোমার দেখা হবে আনাস রিয়নহ বললেন তখন আমি সেই লোকদের দাওয়াত দিলাম এবং যাদের সাথে দেখা তাদের তাদেরকেও দাওয়াত দিলাম সাবিত রহু বললেন আমি আনাসকে জিজ্ঞেস করলাম কত ছিল তিনি বললেন আমাকে বললেন আনাস হায়েসের পাত্রটি নিয়ে এসো আনাসহ বলেন দাওয়াত পাওয়া লোকেরা সবাই আসল পুরো ঘর আর সুফফার চত্বর ভরে গেল রসলাস্লাহু আলহাম বললেন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 ুহ্লদীন মনূল তদু রুয়ুত্ন বী ইল ুনলকুম ইউ নলকু ইন্ন হুয়ল কিং ইদু তুমু ইম সি মুস্তি হদী ইং ক্যানু নিয়হীমিন কুম ওয়স্তহীমিন হো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 হে মোমিনগণ তোমরা নবীর ঘর প্রবেশ করো না অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয়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 আর আল্লাহ রসুলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয়ই এটি আল্লাহর কাছে গুরুতর পাপ সুরা আহাতিপান্ন এটাই ছিল রসুল্লাহাল আলহামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বড় পরিসরের এবং উত্তম ওয়ালিমা এই ওয়ালিমায় অতিথিদের মাংস আর রুটি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল আনহার একটি ঘটনা দিয়ে আমরা আজকের পর্বের ইতিটা আনছি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 स्त्री मध्य प्रथम इंतिकाल कर उमर रदिल्लाउ आना परान और शकत सहबीन शरी आजकल शेष करवर्ती हिज्री ष्ठ बर्ष प्रवेश करब इशाला ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনিয়া ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015